আপনি এটাই চেতনা নিয়ে এসেছেন আপনি এই উপলব্ধি নিয়ে জিনিসগুলো খাঁটি জিনিস দেবে দাম কমাই দিবে যাতে করে আল্লাহর বান্ধাগন সেটাকে কি করতে পারে কনজিউম করতে পারে আল্লাহর বান্দাগন সেটাকে ব্যবহার করতে পারে আমি প্রসঙ্গত উল্লেখ করতে চাই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যখন ডিসেম্বর মাস আসে ডিসেম্বর মাসে খ্রিস্টানদের বড়দিন হয় খ্রিস্টানরা ডিসেম্বর মাস পুরোটাই তারা তাদের জিনিসপত্র গুলো মানুষের জন্য দাম কমিয়ে দেয় অথচ তাদের এই দিনের আল্লাহ হবুল আলমিনের কাছে কোন গ্রহণযোগ্যতা নেই এর মাধ্যমে তারা আল্লাহ হবুল আলমিনের নৌকট লাভ করতে পারবে না অথচ আল্লাহ হবুল আলমিনের এই রমদান মাস এটা গুরুত্বপূর্ণ মাস এখানে যদি আপনি এক টাকা কাউকে কমাই দেন তাহলে আপনি একশো টাকা কমাই দেওয়ার যে হুজিরত রয়েছে যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা লাভ করতে পারবেন সেটা সাতশো গুণ পর্যন্ত হতে পারে এই জন্য রমাদান মাসকে দুনিয়ার ব্যবসায়ের জন্য কাজে লাগানোর চেষ্টা করেন না আল্লাহ রব্বুর আলমের সাথে ব্যবসা করার জন্য আখ রাতের জন্য রমাদান মাসকে কাজে লাগানোর জন্য চেষ্টা করুন তাহলে দেখবেন যে ইনশাআ আল্লাহ তালা আল্লাহ সুহান তালা সত্যিকার বরকত দিবেন